السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رحمة العالمين وعلى آله وصحبه أجمعين ومنتبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيديو درشق برندو أشون أمرا كتاب التوحيد أكتب جرد تفن نو كتاب إرداربه إكدارش আমরা পাঁচটি দর্শ শুনেছি আজকে আমরা ষষ্ঠ দর্শে যাব পঞ্চম দর্শে আমরা কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সে একটি অধ্যায় শুরু করেছিলাম অধ্যায়টি বাবু ফাজলিত তাওহীদ ও সেহেদের ফজিলত তাও হেদের মর্যাদার তাৎপর্য এবং তাওহীদ মানুষের যে অপরাধগুলি তাও কারণে মোচন হয়ে যায় সে সম্পর্কেই আমরা সে অধ্যায় বেশ কিছু আলোচনা শুনেছিলাম সে অধ্যায়ের বাকি অংশ আমরা আজকের এ দর্শে ইনসা আল্লাহ পূর্ণ করবো যারা ইমান এনেছে ইমান এনেছে বলতে প্রকৃত তাওহেদের সাথে ইমান এনেছে ওয়ালাম আহম বিজুল এবং তাদের সেই তাওহেদকে শেরকের সাথে সংমিশ্রিত করেনি সেই তৌহেদিম নিরাপত্তা জীবনযাপন তারা করতে পারবে ওয়াহুম মুহতাদ এবং তারাই প্রকৃতপক্ষে হেদায়ত পথে রয়েছে তারাই প্রকৃতপক্ষে হেদায়ত প্রাপ্ত এরপরে আমরা আরেকটি সর্বশেষে হাদিস নিয়ে আলোচনা করছিলাম যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবিজবান হতে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন্লাহ বলছেন যে আল্লাহ রব আলিন ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেন যেই ব্যক্তি কি করে ইলাহ ইহ এটি বলে তবে শুধু মুখ দিয়ে বললেই হবে না বরং এর কতগুলি বৈশিষ্ট্য রয়েছে সন্তুষ্টি কামনার্থে যদি কেউ লাহ ইহ বলে তাহলেই আল্লাহ রবাহ আলমিন তার জন্য জাহান্নামকে হারাম করে দেন তো আল্লাহ সুবাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে লা যে মুখ দিয়ে লাইল্লা উচ্চারণ করবে সে অবশ্যই যাবতীয় যত রকমের শেরক রয়েছে সব শের থেকে থাকবে কারণ মুখ দিয়ে যদি উচ্চারণ করে আবার যদি সে লিপ্ত হয়। শের সেই শের মৌখিক শেরক হোক অথবা শারীরিক কোনো কর্মের শের হোক অথবা আরো চিন্তা চেতনা আকিদা বিশ্বাসের কোনো শেরক হোক সেই শের কে যদি কেউ লিপ্ত হয়ে থাকে আর মুখ দিয়ে যদি সে লাহাই হাজার বার কেন লক্ষ্য বারো বলে থাকে আসলে তার এলা ইহা ইতি কোনো উপকারে আসবে না এলা ইয়ে থেকে বাঁচতে পারবে না এবং এলাহা জান্নাতেও যেতে পারবে না তাই আল্লাহ রসুলের মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন তিনি বলছেন যে ব্যক্তি ইহা ইল্লাহ মুখ বলবে তবে শর্ত হল লাহ ইল্লাল্লাহ বলার মাধ্যমে সে আল্লাহ সুবাহ সন্তুষ্টি কামনা করবে আল্লাহ সুবহানি খুশি করাই তার উদ্দেশ্য থাকবে আল্লাহ সুবাহ বিধান অনুযায়ী চলার উদ্দেশ্যই হলো তার থাকবে এভাবে যে ব্যক্তি বলবেলা বলে সে সম্পূর্ণ তাহিদের উপর প্রতিষ্ঠিত থাকবে তাহলে আল্লাহ সুবাহ তার জন্য জাহান্নকে হারাম করে দিবেন। একেবারে জাহান্নাম থেকে আল্লাহ রাহিন তাকে মুক্ত করবেন এই সুসংবাদ আল্লাহ রসুল সাল আলহিসাল্লাম আমাদেরকে এহাদেশে বলেছেন আসলে এখানে একটু আমাদের জেনে নেওয়া দরকার যে লাহা ইল্লাহ কোন সময় বললে এবং কিভাবে ভাবে আসলে সন্তুষ্টি অর্জনের যেতে পারবে এখানে আমাদের কতগুলি বিষয় একটু জেনে নেওয়া দরকার তাহলে কোরআন ও হাদিসের আলোকে জানা যায় জেলা ইলাহা ইহ এই বাক্যটি যখন পাঠ করা হবে এবং কতগুলি শর্ত রয়েছে কোরআন ও সহ হাদিসের আলোকে সেই শর্ত সাপেক্ষে যদি কেউ ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি পাঠ করে তাহলেই তাহলে পাঠ করার কারণেই আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পাঠ করার কারণেই বলার কারণে হারাম করে দিবেন এবং জান্নাতে তাকে নিয়ে যাবেন এ কতগুলি শর্ত শর্তগুলি হলে এই প্রথম শর্ত হলো এই বাক্যটি সম্পর্কে আমাদেরকে জ্ঞান রাখতে হবে এ বাক্য আমি মুখ দিয়ে বলতেছি কিন্তু আসলে এই বাক্যটি কি বলতে চায় এই বাক্যটির অর্থ কি এই বাক্যটি আমাকে কোন পথ থেকে বাধা দিচ্ছে এ বাক্যটি আমাকে কোন কাজগুলি করার জন্য নির্দিষ্ট করে দিচ্ছে আর কোন কাজগুলি করা যাবে না বলে এ বাক্যটি আমাকে হুঁশিয়ার করে দিচ্ছে আমাদেরকে সর্বপ্রথমে জ্ঞান অর্জন করতে হবে মূলত এই জন্যই আল্লাহ সুবাহ সোরা মুহাম্মদের উনিশ নম্বর আয়াতে তিনি বলছেন আমরা জ্ঞান অর্জন করতে চাই লাহা ইল্লাহ এই বিষয়টি সম্পর্কে যখন আমাদের সঠিক জ্ঞান হবে এই বিষয়টি আমরা যখন সব ভালোভাবে উপলব্ধি করব। অনুধাবন করব এর অর্থ কি আমরা বুঝতে পারব। তখন এই আমরা এই বাক্য যা চায় সেটাই শুধু করব আর এই বাক্য যা চায় না সেটা থেকে শুধু আল্লাহ সুবাহ তৌহিদের উপর প্রতিষ্ঠিত হতে হবে আল্লাহ সুবাহন আল্লাহ তৌহিদ জেনে সেটি মেনে জীবনে বাস্তবায়ন করতে হবে এবং যত রকমের এ লাহ ইহ পরিপন্থী বিষয় রয়েছে সেগুলি হলো সের চাই সেই বড় সেরু হোক বা ছোট হোক সেগুলি থেকে বিরত থাকতে হবে আমরা যদি স্মরণ করি ওই সেই জাহিলি যুগের কথা যেই সময় আল্লাহ রাসুল সাল্লাম তিনি ইসলাম নিয়ে এসলেন নিয়ে এসে তিনি তাদেরকে বললেন্লাফলি হৌ তোমরা বলো শুধু লাহা ইল্লাহ তাহলে সফল কাম হবে তাহলে সার্থক হবে তাহলে ইহকাল ও বড়কাল তোমরা তোমাদের জীবনকে সার্থক করতে পারবে আসলেই তারা মুখ দিয়ে লাহা ইল্লাহ এ কথাটি বলে নাই কেন বলে নাই তারা জানে যে মুখ দিয়ে যদি বলি তাহলে ঠিক এটা তারা বুঝেছিল এটা তারা জেনেছিল যার কারণে তারা মুখ দিয়ে কখনো ইলাহা ইহ উচ্চারণ করেনি তাই এটার ফলে তারা ইসলামে প্রবেশ করতে পারেনি এবং যাহার নাম তাদের জন্য হারাম করে নিতে পারেনি শুতরান লা ইলাহা ইল্লাল্লাহ لا মুখ দিয়ে উচ্চারণ করা নয় বরং মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের الله যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এর অর্থগুলি সে বুঝবে তাহলে সেই ব্যক্তি কোনোদিন কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে গিয়ে সেজদা দিতে পারে না কোন বটগাছের কাছে গিয়ে সেজদা দিতে পারে না অন্য কারো কাছে সে নত হতে পারে না আল্লাহ সুহানা ছাড়া অন্য কারো কাছে সেখানে কারণ যখনই সে আল্লাহ সুবহান হতাল সন্তুষ্টির উদ্দেশ্যে ইলাহা ইল্ল বলবে তখনই তার সব যেন এগুলি হারাম হয়ে যাবে কারণ এগুলি হল লাহা ইল্লাহ বলার পরিপন্থী বিষয় তাই আসুন কোন সন্দেহ নাই এর উপর যদি প্রতিষ্ঠিত থেকে আমরা বিদায় নেই মৃত্যু ঘটে আমাদের তাহলে আমাদের জন্য জাহান্নামকে আল্লাহ রব আলামিন হারাম করে দেবেন আসুন প্রিয় বন্ধুরা আমরা সেভাবেই আমরা এই দাস গ্রহণ করে আমাদের ই করে পারি দান প্রিয় বন্ধুরা আশা করি আপনার সকলেই মনোযোগ সহকারে কিতাব উত্তাউ এর গুরুত্বপূর্ণ দর্শ শুনছিলেন আসুন সংক্ষিপ্ত বিরতির পর আবার আমরা আমাদের ষষ্ঠ দর্শ এর বাকি অংশ আমরা পূর্ণ করতে যাচ্ছি এ দর্শে আমরা শুরু করেছিলাম আলোচনা যে ফাজলুত ফজলু তাহ ও জুনুব তৌহিদের ফজিলত তাহিদের মর্যাদা এবং তাওহিদ কারণে মানুষের অন্য অপরাধ গুলিও আল্লাহ সনাহা আলাচে ক্ষমা করে দিয়ে থাকেন সেগুলি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ব্যক্তি লাহ ইহা বলবে এবং আল্লাহ সুহান এই সন্তুষ্টি শুধু সে কামনা করবে এর মাধ্যমে তাহলে আল্লাহ রবীন্দিন তার জন্য জাহান নামকে হারাম করে দেন এটাই আমরা কিন্তু সর্বদায়ে বিরত থাকবে তার আকিদা বিশ্বাসের ক্ষেত্রে হোক আমল আখলাকের ক্ষেত্রে হোক তার আবাদত বন্দিকীর ক্ষেত্রে হোক যখন সে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে লাইলাই বলবে এবং আল্লাহ অসন্তুষ্টি হবেন সুসংবাদের আলোকে আশা করব যে আল্লাহ রসু হানা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিবেন আমরা বলছিলাম যে লাহা ইল্লাহ শুধু মুখে বললেই হবে না বরং লা ইহা এটি বলার ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে সেই শর্ত মধ্যে প্রথম শর্ত ছিল লাহা ইহ সম্পর্কে আমার একটি জ্ঞান জানাচ্ছে আমার জ্ঞান থাকতে হবে যদি জ্ঞান থাকে তাহলে লা ইহা ইহা এর দ্বারা আমি সত্যিকারই এবং পরকালে উপকৃত হব আর যদি ল সম্পর্কে জ্ঞান না থাকে মুখ দিয়ে হাজার বার সহস্রবার আমি লাহ বলছি আবার বটগাছের কাছে যদি এমনই হয়ে থাকে তাহলে সেই লাহাইল্লাহ কোনদিন আমাকে জান্নাতেও নিতে পারবে না এবং সেই লাহাইল্লাহ কোনদিন আমার জন্য জাহান্নাম কেউ হারাম করবে না প্রিয় বন্ধুরা আসুন তাহলে তাও হেঈদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তখনই আমার লাল্লা কাজে আসবে উপর প্রতিষ্ঠিত থেকে এবং যত রকমের আল্লাহ সুবাহ অপছন্দনীয় বিষয় রয়েছে সর্বপ্রথম হলো সেই শের সেগুলি থেকে বিরত থাকার মাধ্যমে যখন আমরা এ বলতে পারব আসুন আরেকটি খুব সুন্দর লেখক রহমান গোটা বিশ্বের সমান যদি গোটা পৃথিবীর সমান যদি গুণা নিয়ে তুমি আমার কাছে আসো আর বি আমার সাথে এভাবেই তোমার সাক্ষাৎ ঘটে যে তুমি গোটা বিশ্বের সমান গুণা করেছো ঠিকই কিন্তু আমার সাথে তুমি কোনোদিন শের কে লিপ্ত হও নাই শের মুক্ত হয়ে গোটা বিশ্ব পরিমাণ গুণা নিয়ে তুমি যদি আমার কাছে আসো আল্লাহ সুবাহ তাকে বলেন লা জেনে রাখো আমিও তোমাকে গোটা বিশ্বের সমান তোমাকে আমি ক্ষমা তোমাকে দান করবো আল্লাহ আকবর আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমরা যদি সারা জীবন আবাদত করি আর যদি আমরা সের লিপ্ত হয়ে যাই তাহলে আমাদের ওই আবাদত দ্বারা আমাদের অন্য অপরাধগুলি ক্ষমার আশা করা যায় না কিন্তু যদি আমরা আল্লাহ সুবাহ তাওহীদের উপর থাকতে পারি এরপরেও যদি আমাদের বিভিন্ন রকমের অপরাধ হয়ে যায় আর সেই অপরাধগুলি গুলি কি অপরাধ নয় থেকে মুক্ত থাকতে পারি তাহলে আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আমাদের সব অপরাধগুলিকে অন্যান্য সব অপরাধগুলিকে ক্ষমা করে দিবেন সব অপরাধ কি পরিমাণ হতে পারে এক হাজার গুণা দুই হাজার গুণা না বরং আল্লাহ সুবাহ এখানে এমন ভাবে বলছেন আর দেখা গোটা বিশ্ব পরিমাণ যদি গোটা পৃথিবীর পরিমাণ যদি তুমি গুণা করে অপরাধ নিয়ে আমার দরবারে উপস্থিত হ কিন্তু সত্য হলো একটি আমার সাথে তুমি কোনো শেরক করি আমার সাথে কাউকে অংশে স্থাপন করি শেরক সম্পর্কে আমরা বিস্তারিত পরিচয়ের সামনে আলোচনা আসবে একটি অধ্যায়ে সে বিষয়ে আমরা সেখানে শুনবো ইনশাআল্লাহ সেই সেই কে আবাদ বন্দে ক্ষেত্রে হতে পারে আল্লাহ রসুল সাল আলহাম আল্লাহ সুবাহর বরাত দিয়ে বলছেন স্বয়ং আল্লাহ সুবাহ তিনি বলছেন যদি গোটা বিশ্বের পরিমাণ গটা পৃথিবীর পরিমাণ অপরাধ নিয়ে তুমি আমার কাছে আসো কিন্তু তোমার মাঝে এই শ্রেণীর অপরাধগুলি নেই সেগুলি হল কি আল্লাহ তাহলে জেনে রাখো আমি তুমি যে তাহিদের উপর রয়েছ এবং শের থেকে মুক্ত রয়েছ এজন্য গোটা বিশ্বের পরিমাণ সম আমি তোমাকে ক্ষমা দান করব সুহান আল্লাহ প্রিয় বন্ধুরা ইহাদিস আরো আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছি তাহিদের যে বিশাল ফজিলত রয়েছে তাওহীদ এর যে বিশাল উপ সুতরাং যে ব্যক্তি তৌহিদের উপরে থাকবে তাহলে এই তাওহিদের উপর প্রতিষ্ঠিত থাকার কারণেই শের থেকে মুক্ত থাকার কারণেই আল্লাহ সুবাহ তার যত রকমের অপরাধ তার হকের সাথে তার সবগুলি কি ক্ষমা করে দিবেন যদিও সেই অপরাধগুলি পৃথিবীর সম পরিমাণ হয়ে থাকে আসুন তাহলে এ হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে একজন মোহিন হিসাবে যদি আমি আল্লাহর ক্ষমা পেতে চাই যদি আমি জান্নাত পেতে চাই যদি আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আমার একটি কর্তব্য সেটি কর্তব্য হলে এই যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমার স্রষ্টা যিনি আমার রব যিনি আমার মালিক যিনি আমার হায়াত ও মৌত সবকিছুর মালিক যার হাতে আমার পতন উত্থান সবকিছুই সেই সুবাহা হুয়া চা আলার তাও হেদের উপর আমাকে প্রতিষ্ঠিত হতে হবে তারা বুঝে সেটার অনুযায়ী এরপরে এ অধ্যায়ে বেশ আয়াত নিয়ে এসেছেন এবং কয়েকটি হাদিস নিয়ে এসেছেন এরপরে তিনি কতগুলি শিক্ষা নিয়ে এসেছেন আসুন আমরা সেই শিক্ষাগুলি একটু সংক্ষিপ্তভাবে জেনে নেওয়ার চেষ্টা করি প্রথম শিক্ষা হলো অনুগ্রহ দয়া সুবাহায়া অসীম কখন থাকবে কখন এই অসীম দয়া মায়া আমি পাবো যখন আমি আল্লাহ সুবাহ তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকব তাকে আমি সন্তুষ্ট রাখতে পারব কিন্তু যদি আমি আল্লাহ সুবাহ সেই তৌহিদের উপর প্রতিষ্ঠিত না থাকে যদি সেরকে আমি লিপ্ত হয়ে যাই তাহলে আল্লাহ আমি কোনো কিছু পাব না যেমন আল্লাহ রবাহিল্না যে ব্যক্তি আল্লাহর সাথে সেরকে লিপ্ত হবে তাহলে তার ইহকাল ও পরকাল সবকিছু বরবাদ হয়ে যাবে আল্লাহ রব আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং জাহান্নাম তার জন্য নির্ধারিত করে দিবেন তার বিশাল রহমত বিশাল দয়া কিন্তু এ দয়ার পথ তখন বন্ধ হয়ে যাবে যখন আমি কোনোদিন শেরকে লিপ্ত হয়ে যাব। তাহলে এ দয়ার পথ বন্ধ হয়ে যাবে আর যদি শেরকে লিপ্ত না হয়েও আমি বহু রকমের অন্যান্য অপরাধেও লিপ্ত হয়ে থাকি তাহিদের উপর যদি আমি থাকি তাহলে সেগুলি ইনশা আল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন আরো আমরা শিখতে পাচ্ছি আসানিয়া কাসবাবি তাহিদ ইন্দাল আল্লাহ সুবাহর কাছে তাহিদের সবচেয়ে বড় সবাব হলো সবচেয়ে বড় প্রতিদান হল তাও সবচেয়ে বড় শাস্তি হল শেরকের শাস্তি সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ হল আল্লাহ কাছে সেটি হলো শেরকের অপরাধ আর সবচেয়ে বড় আহ ভালো কাজ হল আল্লা সুবাহানো তাল্লাহর কাছে বড় সোয়াবের প্রতিদানের কাজ হলো আল্লাহ সুবাহানু তালার কাছে সেটি হলো তাউহিদের কাজ অনুরব আমরা আরো জানলাম যে তাওহিদ এর মাধ্যমেই অন্যান্য অপরাধগুলিকে ক্ষমা সম্ভব হবে ঠিক প্রিয় বন্ধুরা তাই এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারছি যে তখন মানুষের তাওহিদ কাজে আসবে যখন সে ব্যক্তি তাউহিদের উপর প্রতিষ্ঠিত থেকে এবং অন্যান্য আগুনা হলেও কিন্তু সে শের থেকে বিরত থাকতে পারবে তখন এই তার এ তাউিদ কাজে আসবে এ তাউিদের মাধ্যমে সে আল্লাহ সুহান সন্তুষ্টি অর্জন করতে পারবে এবং অন্যান্য অপরাধগুলিকে ক্ষমা করে নিতে পারবে অন্যভাবে এই অধ্যায়ের আরো যে হাদিসগুলি এসেছে সেগুলি থেকে আমরা আরো শিখতে পাচ্ছি যেমন মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম সম্পর্কে যে মুহম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি হলেন আল্লাহ রাবুল আলমিনের মান্দা তিনি কখনো আল্লাহ সুহানহতাল্লাহ সময় না আমরা অবশ্যই কোন সন্দেহ নেই মাকুলুকের মাঝে সবচেয়ে বেশি সম্মান বেশি ভালোবাসবো বেশি শ্রদ্ধা জানাবো তিনি হলেন আমাদের রাসুল মোহাম্মদ কিন্তু কখনো আল্লাহ সুহান্তরে তাকে কখনো পৌঁছাবো না সেটি আবার মূলত রাসুল সালসাল্লামকে সম্মানিত করা নয় বরং তাকে আরো কুলুষিত করাই হয়ে যাবে যেমনই ভাবে আলহিস্লাম সম্পর্কে আমরা এখানে জানলাম তিনি হলেন আবদুল্লাহ রসুল আল্লাহ সুবাহ তিনি একজন বান্দা যখন আল্লাহ সুবাহর সমপদ সমপর্যায় সেই ভ্রান্ত সমাজ ঈসা আলি সাল্লাকে পৌঁছাই দিয়েছে যার ফলে কি হয়েছে ঈসা আলাইসাল্লামকে কুলুসিত করা হয়েছে ঈসা আলসালামের মর্যাদা বৃদ্ধি হয় নাই তাই আমরা যেমনই ভাবে মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহর বান্দা হিসেবে মনে করব। এবং আল্লাহর প্রিয় রাসুল ও মর্যাদাশীল হিসাবে মনে করব তা কখনো আল্লাহ সুবাহান্লাহর পর্যায়ে বা আল্লাহ সুবাহ আল্লাহ যে সমস্ত গুণের বৈশিষ্ট্যের অধিকারী সেগুলির ক্ষেত্রে তাকে কখনো আমরা নিয়ে যাবো না সেই অন্য ভাবে আলহিসাম এর ব্যাপারেও আমরা সঠিক পোষণ করব তিনি হলেন একজন আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল আল্লাহ রব আলমিন তাকে বিশেষ মর্যাদা দিল তিনি কখনো আল্লাহ সুবাহ আল্লাহর পর্যায়ে নন আল্লাহ সুবাহান্লর সম পর্যায়ে তিনি কখনো পৌঁছেননি এবং পৌঁছতেও পারেন না তিনি হলেন একজন বান্দা আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল এই অধ্যায় থেকে আমরা পাচ্ছি, সেটি হল জান্নাতের আমাদেরকে আস্থাশীল হতে হবে আল্লাহ যারা সৎকর্মশীল আল্লাহর তৌহিদের উপর প্রতিষ্ঠিত রয়েছে তাদের জন্য আল্লাহ রব আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন আবার যারা তাহিদের উপর থাকবে না সের কে লিপ্ত হয়ে যাবে আল্লাহ সুবাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন জাহান নাম সেটিও প্রস্তুত রয়েছে অনুরূপভাবে এ অধ্যায় থেকে আর আমরা অনেকগুলি বিষয় শিখতে পাই সেগুলি হচ্ছে যদি কোনো ব্যক্তি তাও হৃদের কোর্ষে প্রতিষ্ঠিত থাকতে পারে তার শের থেকে মুক্ত থাকতে পারে তাহলে তার অন্যান্য ত্রুটি থাকলেও অন্যান্য অপরাধ হলেও সেই শেরকি অপরাধ যদি না হয় আল্লাহ রে সুসংবাদি মুসলিমের হাদিসে সাহাবি আবাদ আল্লাহ হাদিসে পেয়েছি আল্লাহ রসুল্লাহাম বলছেন মিনাল আমাল তার আমল যে ধরনের না কেন যদি সে মুক্ত হয়ে থাকে তাহলে এর আল্লাহ তাকে জান্নাত দান করবেন আসুন আমরা এই অধ্যায় থেকে শিক্ষা গ্রহণ করে কিতাবের এই মূল্যবান মূল্যবানি করে আমরা তাহিদের উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করি এবং সেরক থেকে বাঁচার চেষ্টা করি বেঁচে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে ধন্যবাদ যারা মৃত্যু সহকারে মনোযোগ সহকারে কিতাবিদের দর্শ শুনছেন আল্লাহ আমাদের সবাইকে তার হেদায়তের পথে থাকার তৌফিক দান করুন আমিন আসসালাম